াহিমিন কিন্তু কাফিজ উদ্ভুত ও বিরোধীতায় ডুবিয়াছে ইহাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি তখন উহারা আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রানের কোন উপায় ছিল না ইহারা বিস্ময়ে বোধ করিতেছে যে ইহাদের নিকট ইহাদেরই মধ্যে একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদী সে কি বহু ইলাহকে এক ইরা বানাইয়া লইয়াছে ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার وانطلق الملأ منهم انمشوا واصبروا على آلهتكم ان هذا لشيء يراد ওদের প্রধানেরা শরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজাই তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক আমি سمعنا بهذا في المله الاخره ان هذا الا اختلاق আমরা তো অন্য ধর্মদর্শনে এরূপ কথা শুনি নাই আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল প্রকৃত পক্ষে উহারা তো আমার কুরআনে সন্ধি হান উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার যিনি পরাক্রমশালী মহান দাতা উহাদের কি কর্তৃত্ব আছে আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকিলে উহারা শ্রীবাই আরোহণ করু বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে ইয়াদের পূর্বেও রাফুল দের অস্বীকার করিয়াছিল নু সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি ফের আউন ও আয়কার অধিবাসীরা ছিল এক একটি বিশাল বাহিনী গুহাদের প্রত্যেকেই রাসুলগঞ্জকে অস্বীকার করিয়াছে ফলে গুহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াচ্ছে বাস্তবায় ইহারা তো অপেক্ষা করিতেছে একটি মাত্র প্রচন্ড নিনাদের যাহাতে কোনো বিরাম থাকিবে না ইহারা বলে হে আমাদের প্রতিপাল বিচার দিবসের পূর্বেই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 আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বত মালাকে যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং সমবত বিহঙ্গ কুলকেও সকলেই ছিল তাহার অভিমুখী আমি তাহার কে করিয়েছিলাম। এবং তাহাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফসলাকারী বাগ্মিতা তোমার নিকট বিবাদমান লোকদের বৃত্তান্ত পৌঁছিয়াছে কি যখন ওরা প্রাচীন ডিঙ্গায় আসিল ইবাদতখানায় এবং দাউদের নিকট পৌঁছিল তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল উহারা বলিল ভীত হইবেন না আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে অতঃপর আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন এই ব্যক্তি আমার ভাই ইয়ার আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার কাছে মাত্র একটি দুম্বা তবু সে বলে আমার জিম্মায় এটি দিয়া দাও এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে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 অতঃ্পর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল অতঃ্পর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম আমার নিকট তাহার জন্য রইয়াছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম يا داوود اننا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضل لك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد لهم عذاب شديد بما نسوا يوم الحساب يا داوود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 وما قلقنا السماء والارض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار आम्ही आकाश पृथ्वी एवं अत दोफेर मध्यवर्ती कोनो किछी अनर्थक सृष्टि करि নাই अनर्थक सृष्टि করার ধারণা উহাদের যারা কাফি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 আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব আমি কি মুত্তা কি অপরাধীদের সমান গণ্য করিব এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোদ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ আমি দাউদকে দান করিলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনষ্ট অশ্বরাজ তখন সে বলিল আমি তো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে علي فطفق مسحا بالسوق والاعناق আমার সম্মুখে আনয়ন করো অতঃপর সে পদ ও গলাদেশ ছেদন করতে লাগলো আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখিলাম একটি থর অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল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 এবং শয়তানদেরকে যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি ফিল এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে এইসব আমার অনুগ্রহ ইয়া হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো ইয়ার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ করো আমার বান্দা আয়ুবকে যখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে আমি তাহাকে বলিলাম তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো এই তো গোসলের সুশীতল পানি আর পানিও। পানীয় আমি তাহাকে দান করিলাম তাহার পরিজন বর্গ ও তাহাদের মতো আরও আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আমি তাহাকে আদেশ করিলাম এক মুষ্টি তৃণ লও ও উহা দ্বারা আঘাত করো। এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দা শেষ সে ছিল আমার অভিমুখী স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসাহ ও ইয়াকুবের কথা উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী خلصناهم بخالصة আমি تحহাك অধিকার করিয়াছিলম এক বিশেষ গুনের ছিল পালোকের স وإهم عندنا لم المصطفين الأخياব তারা ছিল আমার মননত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত وذكر اسماع ويسد الكفني وكل من الأخيا شارণ করود ইসমাইল আল ও জুল কি এর কথা ইহারা প্রত্যেকে ছিল সজ্জন ইহা এক স্মরণীয় বর্ণনা নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়ে আছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যাহার দ্বার তাহাদের জন্য উন্মুক্ত সেখানে আসীন হইবে হেলান দিয়া সেখানে তাহারা বহুবিধ ফল মূল ও পানীয় চাহিদা এবং তাহাদের পাশ্বে থাকি আনতনয়না সমবয়স্ক বনিয় ইহা হিসাব দিবসের জন্য তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ইহা তো আমার দেওয়া রিজি যাহা নিঃশেষ হইবে না ইয়াই আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম জাহান্নাম সেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট ঠিকানা ইহা সীমা লঙ্ঘনকারীদের জন্য সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজি আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি तुम्हारे संगे प्रवेश करहारा तो जहां नामे जलिबारीबे बर तुमरा तुम अभिनंदन नाई तुमरूर्वे उन्वस्था कर निकृष्ट य হে আমাদের প্রতিপালক যে ইয়া আমাদের সম্মুখীন করিয়াছে যাহার নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো গুহারা আরো বলিবে আমাদের কি হইল যে लोक के मंद बिया गण्य करह देखते पाईना तब कि उहेतुक ठाट्टा विद्युत पत्र मन करा उपारे दृष्टि विभ्रम घटिया निश्चित सत्य जहांग नामी वाद प्रतिबाद বল আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত যিনি এক যিনি প্রবল প্রতাপশালী যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপাদক যিনি পরাক্রমশালী মহা ক্ষমাসী বলো এক মহা সংবাদ যা হইতে তোমরা মুখ ফিরেয়ালইকেছন উর্ধ্ব লোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না আমার নিকট তো এই ওই আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী স্মরণ কর তোমার প্রতিপালক ফিরিস্তাদেরকে বলিয়াছিলেন আমি মানুষ সৃষ্টি করিতেছি করদম হইতে যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও। তখন সকলেই সিজদা অবনত হইল কেবল ইবল সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল তিনি বলেন হে ব্লিজ আমি যাকে নিজ সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অধ্যত্ত্ব প্রকাশ করিলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলিল আমি উহা হইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুনেতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে তিনি বলিলেন তুমি এখান হইতে হইয়া বাইর নিশ্চিত এবং তোমার উপর আমার লাল অস্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত সে বলিল হে আমার প্রতিভা আলোক আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত তিনি বললেন তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল আপনার ক্ষমতার শপথ আমি উহাদের সকলকেই পথ ভ্রষ্ট করিব তবে নয় তিনি বলিলেন তবে ইহাই সত্য আর আমি সত্যই বলি তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি যাহার নাম পূর্ণ করিবই বল আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই या तो श्व जगतर जिन उपदेश मात्री यार संबद तुमरा अवश्य कियकाल परे